আমন্ত্রণ আমরা পৃথিবী বাংলায় আপনাদের দর্শক শ্রোতার লক্ষ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব তুলে ধরার চেষ্টা করছি যেখানে উপস্থিত হন বিশিষ্ট عالمی دین اسلامی چنتھاج گن تر ملیہ گر چاہیے سامنے فنے سے آلمی دین محترم شیخ مفتی قاضی محمد ابراہیم صاحب السلام علیکم و رحمۃ اللہ وبرکاتہ ধন্যবাদ মাহতারাম আপনাকে আপনার কাছে আবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাচ্ছি তার তহিদ প্রতি আমাদের ইমান আনা এটি হচ্ছে ইমানের মূল বিষয় ইসলামের মূল বিষয় জীবনের সকল আবাদতের মূল বিষয় কিন্তু অনেক ক্ষেত্রে আমরা অনেক কিছু করে থাকলেও দেখা যায় যে আল্লাহ অবস্থান সম্পর্কে সমাজ বিশ্বাস করে থাকে তিনি সত্তায় সর্বত্র বিরাজমান বিষয়টি আপনি একটু আমাদেরকে আলোকে জানাবেন আলহামদুলিল্লাহ এবং খুবই একটি বিষয় যেটা জানা সকল মমিন মুসলিমের উপরে ফরজ কারণ যে মাহবুদ রব্বল আলিনের আবাদত করলাম তিনি কই থাকেন এটাই যদি না জানে কি আবাদত করলাম সারা জীবন ধরে একজন কে যখন কেউ জানে তখন খোঁজ নেই উনি থাকেন কোথায় ওনার ঠিকানা কি এখন সারা জিন্দগি ভরে মাহবুদের সাথে সম্পর্ক উনি কই থাকেন এটাই জানেনা কোন মানুষকে যদি আল্লাহ বলেছেন যে আমি কেবলই আকাশের উপরে আর্শের উপরে উর্ধ জগতে নিরঙ্কুশ ভাবে তিনি সবার ঊর্ধ্বে সবার ঊর্ধ্বে তো এই বিশ্বাসটা এত বড় জরুরি যে এই বিশ্বাসটা আল্লাহ সব জায়গায় আসেন বা কেউ বলে ঈশ্বর সব জায়গায় আছে বা গড সব জায়গায় আছেন এইটা কারা করেছে এটা আবু আমিনে বেলাল ফিলিপস তার একটা বই আছে বইটার বাংলা অনুবাদ হয়েছে তাওহিদের মৌল সূত্রা বলি ওই বইতে তিনি উল্লেখ করেছেন যখন মূর্তি পূজা তারপরে গাছ পূজা গুরু পূজা পাদার পো পূজা এগুলি ফাদার পূজা যখন হয় তখন এই পূজারীরা তাদের গুরুদেরকে একটা প্রশ্ন করে যে আমরা আপনাদেরকে কোনো আমরা চেষ্টা করব আপনাদেরকে কেন আমরা কুন্নি করব কারণটা কি তখন ওরা চিন্তা করলো যে এটাতে একটা সদত্ব দিতে হবে এই পাবলিককে বুঝাবো কি দিয়ে তখন তারা পরামর্শ করে বলে দিল যে আমাদেরকে এই জন্য চেষ্টা করবা যে আমাদের ভিতরে ঈশ্বর নিজে থাকেন একজন পীরকে চেষ্টা করে বলে আরে পীরের ভিতরে তো আল্লাহ আছে ব্রাহ্মণকে চেষ্টা করে বলা হয় যে ব্রহ্মা আছে তার ভিতরে সমস্যা কি নজবুল্লাহমিন এই জন্য আমাদের এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ মধ্যে যেটা আল তিনি ব্যাখ্যা করেছেন ওখানে অনেকগুলি হাদিস দিয়ে যেটা একেবারে সার কথা যে এই জমিন জমিনের উপরে হলো সাত আকাশ সাত আকাশের উপরে হলো আল্লাহর কুরসি আল্লাহর কুরসির উপরে হলো সেই মহাসাগর যে মহাসাগর কুর্ষিত বিশাল বিশাল মহাসাগর পাঁচশো বছরের রাস্তা সেই মহাসাগরের উপরে হলো আল্লাহ আল্লাহ কত কত থেকে তো সেই আল্লাহকে সর্বত্র বিরাজমান বলে বিশ্বাস দেয়া হয়েছে নিজেদেরকে মাবুদ বানাবার সাথে। এটা মারাত্মক ধরনের সহযন্ত্র আল্লাহ বিরুদ্ধে ষড়যন্ত্র তো আসলে যখন দুশো হিজড়িতে বা অষ্টম শতাব্দীতে যখন বেদ পুরান বই গুলো বাগদাদে আরবি ভাষায় অনুদিত হলো অনুবাদ করা হলো তখন এই কথাগুলো আর ইরাক হলো যত ফেতনাখড়া রাজওয়াল মশ্রাক নীজ বলেছেন যে কুফুরের মাথায় হলো পূর্ব দিকে মানে নবীজির মদিনা থেকে পূর্ব দিকে ইরাকের দিকে ইশারা করে বলেছেন তো এই ইরাক থেকে অষ্টম শতাব্দীর দিকে এই বিশ্বাসরা জানাল সব জায়গায় আছেন এই বিশ্বাসটা মুসলমানদের সমাজে ঢুকে এর আগে কোন মুসলিমরা কল্পনায় করতেনা আল্লাহ সব জায়গায় আল্লাহ আল্লাহ আল্লাহ উর্দু জগতে গেছেন তিনি আল্লাহ সব জায়গায় যদি বিরাজমান থাকতেন তা তো আর ওখানে কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই তারপরে কুল মখলুকাত এটা আমরা জানি কোন বিপদে পড়লে অনেক উপরের দিকে তাকে আল্লাহর কাছে দাঁকার উপরের দিকে চায় তার একটা কুকুর একটা পিপড়া বিপদে উদ্গ্রীপ ছিলেন ভাই তোর মক্কার দাস থেকে কেবলাটা পরিবর্তন হয়ে মক্কামুখি হোক তিনি তো কদ না কল্লুবা অ্যাপিসামা নবীজি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন তো উনি আসলে অত্যন্ত চমৎকারভাবে আপনি বলছিলেন একটা বিষয় যদি আমরা লক্ষ্য করি মানুষ যখন শেষ দায় যায় তখন কিন্তু তার মাথা নিচের দিকে নিয়ে কিন্তু দেখুন ইসলাম ওই শেষদায় গিয়ে কেউ যেন কখনো ধারণা না নিয়ে আসে যে আল্লাহ সুহান থেকে পবিত্র পবিত্র আল্লাহ আর উর্ধে আরো বড় আমাদের বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ সর্বত্রই তিনি রয়েছেন সর্বসময় তিনি রয়েছেন সবার ঊর্ধ্বে সবারই আমরা বলি যে আল্লাহ সবকিছুর উর্বে তখন খালি খাসা খাঁচি করে হুজুর কে আজকে এমন ষোলো নম্বর আয়া সতেরো নম্বর আয়াত দিয়া এখনই ধরবো তারপরে আক্রম আল্লাহ নিজেই জবাব দিয়েছে তার মানে এটা এলমি ব্যাপার আর উপরে থেকেও জানি তোমার জীবনশীরা থাকলে যেরকম জানতামেরকম জানি সব সমান দূর দূর হলে তুমি জানো না কাছে এটাও না আলামুদি শুরু করেছেন তারপরে সুরে হাদিদের যেখানে আছে তিনি তোমাদের সাথে আছেন যেখানে থাকো না কেন সেখানে আয়ের শুরু হলো ইয়া আলো মায়িজুফিল ইয়ালু দিয়ে শুরু হ্যাঁ এবং কিছুতেই তার জ্ঞানের বাইরে যেতে পারো না রব্বা নাম আছে আপনার এলমের বাইরে কোনো জিনিস যেতে পারে না তার জ্ঞানের বাইরে যাওয়ার কোন সুসুযোগ নেই তাহলে এটা হলো আল্লাহ আসল উপরই কিন্তু ওনার জ্ঞান সর্বত্র ওনার দৃষ্টি সর্বত্র ওনার শ্রুতি সর্বত্র ওনার রহমত সর্বত্র ওনার কুদরত बाद था था का से जानते चाहिए। अल्ला नाम गुना जैको तो बार तो सुबह करीमेज तुम क्योंकि मन करी থাকার কোন সুযোগ নেই তো এটা কিন্তু মানাত্মক কথা এটা কোন মুসলিম বিশ্বাসের কথা নয় মুসলিম বিশ্বাসের কথা হইলো যেমন যে আল্লাহ তার সুরত নিয়ে আসবেন নিজস্ব আল্লাহকে দেখলে আল্লাহর রূপ দেখে আল্লাহ সৌন্দর্য দেখে কিসের আর কিসের সৌন্দর্য কিসের রূপ লাবণ্য সব ভুলে যাবে মানুষ আল্লাহর রূপ সৌন্দর্য এত বেশি তো আমরা এ পর্যায়ে একটু ছোট্ট বিরতিতে যাচ্ছি আশা করি আপনার সকলেই ধৈর্য সহকারে অপেক্ষা করবেন ইনশা আল্লাহ বিরতির পরে আবার আমরা এই মূল্যবানবহুল কথাগুলি শুনবো ইনশাআল্লাহ আসসালামুমত আমি মোহাম্মদ হাশিম মাদানি আমার পক্ষ থেকে এবং পিস টিভি বাংলার পক্ষ থেকে সকল হাজিদেরকে জানাচ্ছি আন্তরিক মুবারক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 दर्शक श्रोता छोट्ट पर अब सामने फिर অপেক্ষা আছি শিখিয়েছেন এইটা আছে আমার সহিদ সূত্রে বর্ণিত আছে যেটা বলেছেন যে কত চেহারা সেদিন পৃষ্টি পুষ্ট হয়ে যাবে যেহেতু তারা তাদের রবের চেহারার দিকে তাকাবে আসলে একটা বিষয় আশ্চর্য মনে হয় একই বইতে দেখবেন আল্লা দিদারের প্রতিবো কেমন আমি কি দেখতে চাই তার একটা লোকের সম্বন্ধে আমি জানি তার চেহারা নাই আর আমি বা তার কিছুই নেই কি দেখতে যাবো সেখানে কি আশ্চর্য কথা আশ্চর্য আল্লা পা রাখার জায়গা এটা এত বড় যে আসমান জমিন সব রাখলেও সেটা জাগা শেষ হবে না এই যে আল্লাহ নিরপরীত মূল আকিদার একেবারে পরিপন্থী তো এটা এক ধরনের নাস্তিক্যবাদ আল্লাহর অস্তিত্ব অস্বীকার করা সামিল তাঁতিল যে শেরক যেটা যে আল্লাহর কোনো কিছুই নাই এই জন্য কিছুতে তো এই বিশ্বাস করা যাবে না আল্লাহর জালাল সৌন্দর্যের সাথে যেটা খাপ সেই রকম এখন যদি কেউ বলে যেমন এলমুল গাইব একমাত্র আল্লাহ সেপদ কথা নিয়ে আসলে মনে চিন্তা করছিলাম আপনাকে আরেকটি প্রশ্ন করব। সেই প্রশ্নটি হলো এই যে আল্লাহ সুহানো হতার সেফাদ গুলির মাঝে একটি হলো তিনি একক গায়েবের মালিক কিন্তু কেউ যদি বিশ্বাস করে দেখো নিয়ে বসে থাকে খাসা একটা আছে আর ছিটি কয়েকটা আছে টিয়া ফাঁকি একটা ছিটি তোলে আর ছিটির মধ্যে লেখা আছে আপনি তো শিশুকালে একবার পানিতে পড়েছেন আরো একবার করতে পারেন তারপরে আপনার অনেক ফাঁড়া আছে আপনি বিদেশে যাওয়ার জন্য টাকা দিয়ে আপনি ঠকেছেন মানে যেগুলি সাধারণত মানুষের মধ্যে টিয়া সেই কেন গাছে গাছে বেরোয় কত আরামসে সে তোমার মতো এক ফকিরের খাসার মধ্যে বন্দি কেন বা এইভাবে সে তোমার কাছে এমন ভাবে বন্দি হলো যে সে তার নিজের জাতির কথাই ভুলে গেছে সে এমন ভাবে সে বিপদগ্রস্ত এখানে তো যাই হোক রহমান রহিম তিনি দৃশ্যমান ও দৃশ্যমান সব জিনিস তিনি জানেন আর কেউ না। তো এটা আলিমুলা একবার সর্বশেষ পর্যায়ে যে আল্লাহ তিনি আল্লাহ এটা কোন নবির ব্যাপারে আল্লাহ বলেন নাই যেটা এলমুল গাইব তোমাকে দিলাম এটা খবর তো খবর আর এলমুল গাইবের মধ্যে আমরা কই পেতাম এটা খবরুল গাইব আল্লাহ গাইব থেকে নবীকে জানিয়েছেন আমার জন্য এত টাকা সলাদ পড়াই রুকু করে সেদা করে এগুলি সব সেটা তো খবরুল গাইব গাইবের খবর তো গাইবের খবর সেটাও কোন নবী ছাড়া কিন্তু কেউ পাবে না এক বছর যারা নবী তারাই যদি মনে করে যে ফির সাহেব গায়েব জানেন টিয়া পাখি গায়েব জানে বঙ্গমুক্ত গায়েব জানে তাহলে তো একবারে মোর্শেক সিরকি আকবর সে সিরকি আকবরের লিপ্ত হলো কারণ কোন গুণ সৃষ্টির উপরে প্রয়োগ করা এটা তো পারে না সে ক্ষমতা এদের নাই কি সমস্ত আপনি যা শিখেছেন এর বাইরে বলে দিলেন যে যদি গায়েব জানতো তাহলে তো আদমের আল্লাহ তালা কি শিখেছেন তারাও তারা জেনে ফেলতে সেগুলি তারা বলতে পারতো কিন্তু একটা উত্তর দিতে পারেনি বরং তারা বলেছে কিন্তু ওইভাবে ওই লাঠি হেলা বর দিয়ে হেলা দিয়ে তিনি দাঁড়িয়ে আছেন জিনরা মনে করছে আরে সোলাইমানের সামনে দেখেন সোলাইম আলাইস্লাম সামনে তারা ধুম কাজ করতেছে মসজিদ নির্মাণের কাজ তারা করতেছে আল্লাহ নিজে বলেছেন পৃথিবীর বুকে হাজার বছর থাকলে তারা পুষবে না কারণ জমিনের এই অধিকার নাই ওনাদেরকে পচাবার বা খাওয়ার এই জন্য উনি তো যেমন ছিলেন মৃত্যুর পরও তেমনি আছেন টাটকা একবারে সুন্দর মতো যেহেতু নবী তারা ওই ঘটনা শুনিয়ে দিয়েছেন কথা দূরের কথা এখানে একটা জিনিস যেটা হাদিসেজি বুঝিয়ে দিয়েছেন যে ফিরে তারা যখন মেঘমালায় দুনিয়ার কোনো বিষয় নিয়ে তারা যেমন করটা এসে গণকের কানের মধ্যে করকরাই সেটা বলে দেয় তখন সে ওই একটা সত্য কথার সাথে নিরানব্বইটা মিথ্যা কথা মিশিয়ে তারপরে মানুষের কাছে প্রচার করে এই হলো তাদের গোমর আসলে ওদের কাছে কোন জ্ঞান বলতে কিছুই নেই তো কত কঠিন কথা বিশ্বাস করলো সে পুরা ওহিসাতে সে কফরি করলো না মানে কাহিনাল্লা বাড়ি নেই শুধু গণকের কাছে গিয়ে বসছে বললেন যে কোন গনকের কাছে বা এই ধরনের ব্যক্তির কাছে যাবে তাহলে তার চল্লিশ দিন সালাত বা চল্লিশ দিনে কবুল করা হবে না গেলে কিন্তু আজকে উন্নত প্রযুক্তির যুগে সেই গনকেন বর্ণনা দিচ্ছেন আপনি যদি এটা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন তাহলে তো মনে হয় একই হুকুম একই হুকুম হবে একই হুকুম কারণ এটা আধুনিক যাওয়া হলো পৃথিবীর বছর শুরু হতেই এই সমস্ত বিষয়গুলি তাহলে এগুলির হুকুম আমরা কি বলবো একই কথা এগুলির হুকুম কেউ যদি পত্রিকাতে বসে বসে সেই গণকের পড়াগুলি পড়ে বা ইন্টারনেটে ফেসবুকে টিভিতে বসে তাদের অনুষ্ঠানগুলি দেখে তাহলে চল্লিশ দিন তাদের এই ক্ষেত্রটাকে এত পাহারা দিয়েছে ইসলাম আল্লাহ তারা এত কড়া প্রহরা বসিয়েছেন এটার চারপাশে যে কোন সুযোগ নাই সেদিক ঢুকতে পারে সেদিক ঢুকতে পারে এরকম কোন ছিদ্রপথ এখানে বাকি রাখা হয়নি কারণ এলমুল এখানে তো তাহিদুল আসমাত্র জি আল্লাহ যে পাঁচটা মূল গায়ব যে কেমত কখন হবে এটা গাইবের ব্যাপার এটার জ্ঞান কারো কাছে নাই আল্লাহ ছাড়া আপনি আমাদেরকে তথ্য দিচ্ছিলেন আসলে বিষয় বা এইসবকিছু বিষয় আল্লাহ সব বলি। এগুলি যখন আল্লাহর জন্য শুধু সীমাবদ্ধ রাখবো এটার নামেই হচ্ছে এই তাহিদের বিষয়গুলি যেন আমরা ভালোভাবে উপলব্ধি করে আমরা আমাদের জীবনকে ইমানকে সুন্দর ও মজবুত করে নিতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন সময় আজকে আর আমাদেরকে সুযোগ দিচ্ছে না সুযোগ হলে আবার আমরা তাহিদের বিপরীত সে বিষয়টি নিয়ে জানার চেষ্টা করব আজকে আমরা এখানে বিদায় নিতে যাচ্ছি আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ ওবার